This TV network, the solution for humanity. আসসালামলক রহমতুল্লাহ বকাতমদুলিল্লাহ জালানা মিন ইবাদমুমিন من অনসলাল كتابه المبين. على আল রসুল সদিনা ও وحبيبنا ও হবিবিনা মহামদ বিন আবদুলিল্ আলহ আফুলসলা তসলিম وعلى ও واصحابه আজময় পরিশুদ্ধ করে দিন কারণ এই অন্তরের মালিক হচ্ছেন আপনি সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সুস্থ আছেন আশা করি দেশে বাইরে কাছে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনাদের একটি অনুষ্ঠান ওলুমুল কোরআনের সিরিজ চলছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বেশ কিছু পর্ব আমরা করেছি চলমান যে পর্বে আমরা আছি যে বিষয় নিয়ে আমরা আছি তা হচ্ছে এসবাবুল কোরআন অর্থাৎ কোরআন নজুলের প্রেক্ষাপট আমরা বলেছি যে কোরআনের প্রত্যেকটি আয়াতের পেছনে কোনো কোনো ঘটনা আছে এমনি না বিশেষ বিশেষ পরিবেশে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আল্লাপাক তাৎক্ষণিক কোরআন নাজিল করেছেন এটাই হচ্ছে শানে নজুর এটাই হচ্ছে প্রেক্ষাপট আমরা একটু পূর্বে আলোচনা করেছি কোরআনে পাকের এই শান নজুর জানার উপকারিতা কী গত পূর্বে আমরা সেটা শেষ করে আলোচনায় ছিলাম যে কিভাবে আমরা জানব তার উত্তরে আমরা নজরুল সম্পর্কে এই কথা বলা কোন মতেই বৈধ নয় ইহা তবে হা বর্ণনা পরম্পরায় ও শাহাদুত্ত এবং যারা সময় অবলোকন করেছেন উপস্থিত ছিলেন তাদের থেকে বর্ণিত যদি হয় তাহলে বলা যাবে আসবাব এবং ভিন্ন ভিন্ন সূত্রে তারা আসবাব সম্পর্কে কারণ সম্পর্কে জেনেছেন এবং যারা এ সম্পর্কে জেনেছেন গবেষণা করেছেন এর মাধ্যমে আমরা জানতে পারলাম কি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিষয়ে প্রচণ্ড রকমের গুরুত্ব আরোপ করেছেন এবং কঠোর নীতি গ্রহণ করেছেন এ বিষয়ে দেখুন ইমাম মাহমুদ ইবনি সিরিন রাহম বলেছেন عن آية من القرآن حضرت عبادة رضي الله تعالى عنه كامي قرآن إذا كنت آيات شمبر جيكش قول السلام فقال وطلتني كي بولن اتق الله وقل سدادا الله كيبهاي كرو أبن شوتيكها توتشارن كرو ذهب الذين يعلمون فيما انزل القرآن كون بشوي كون بوريستيتي কোন পরিবেশে কাদের উপর ওর আর নাজিল হয়েছে এই বিষয় যারা জানতেন তারা গত হয়ে গেছে। তার মানে এটা জানার আর রাস্তা নেই যতটুকু জানা গেছে সত্য এবং সেখানে অনেকটুকু ফেব্রিকেটেডও আছে সেটি আমাদের কাছে আছে এর বাইরে জানার আমাদের কোনো উপায় নেই আলা উল্লাদিস আলারি সাহাবি ফিস নজুল সবাব নজুল গরু ইশতেহাদ হ্যাঁ এখানে এসে হাদিস বিশারদগুণ বলেছেন যে আসবাব নজুলের ক্ষেত্রে সাহাবেকেরামদের গ্রহণ গ্রহণযোগ্য কারণ এই জায়গায় কোনো ইশতেহার চলে না যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এরপরে বলেছেন লাকিবাক হাদার ওয়াকুস শাহনুজ বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে না থাকতে হবে فلا نخلد باسباب النزول ما ليس منها جت اسباب النزول নয় সেটাকে জন্য আমরা আসباب النزول সাথে গুলিয়ে নাফেলি এজন্যই তারা বলতেন فقضيقوا على لسانهم قولهم نزلت فيه كذا هذه الايه في كذا ويكون المراد موضوع الايه ترى বলতেন যে কোরআনের আয়াত এইজন্য نازল হয়েছে আসলে ওইজন্য نازল এই খুব সতর্কতার সহিত নজরুল কোরআন আমাদের জানতে হবে আচ্ছা এটা তো হলো একটা পদ্ধতি এখন আমরা সাহাবিকও পাবো না রাদি আনতে আলহানদেরকেও আমরা পাবো না রাদ আলহান তাহলে আমরা জানবো কীভাবে জি হ্যাঁ আমাদেরকে জানতে হলে সেই প্রাচীন যুগের তফসিরগুলো ঘাটতে হবে সেখান থেকে আসবাব নজরুল বের করে নিয়ে আসতে হবে এবং শুধু এই কথা বললে চলবে না قال ابن عباس رضی الله عنهما अथवा قال الله بن الله تعالی عنه अथवा الله تعالی عنه এই কথা বললে চলবে না বারণছ সনতটা দিতে হবে যেমন সংক্ষিপ্ত করতে গিয়ে যে 30 খণ্ডে তিনি রেখেছেন সেটাও তিরিশ খণ্ড তিরিশ পার্ড বিশালটা কত ছিল তিনি সেই জায়গায় প্রত্যেকটি আয়াতের তফসিরের মধ্যে তার নিজস্ব সনদে আপনি বর্ণা করেছেন এই বর্ণনা করতে গিয়ে কোথাও কোথাও হোঁচট খেয়েছেন কিন্তু তাকেই বলা হয় যে তফসির জগতে প্রথম সারির মুফাসির সেখান থেকে সংক্ষিপ্ত করেছেন রেপনু কাসির রহমতুল্লাহ আলী তফসির কোরআলা আদিম এবনু কেসির তফসির নামে যেটা বিখ্যাত পরিচিত সেখান থেকে এসেছে। এবনু কাসির রহমতুল্লাহ আলাই যাচাই বাছাই করে যতটুকু তার কাছে নিশ্চিত হতে পেরেছেন সেটাকে তিনি তার তাফসির স্থান দিয়েছেন সুপ্রিয় দর্শক এভাবেই শানে নজরুলগুলো বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলো সনদকে যাচাই বাছাই করে যেগুলো সঠিক সেগুলিকে রাখবো আর যেগুলি সঠিক নয় সেগুলির ব্যাপারে যদি ওর আনের কোন সাপোর্ট থাকে তাহলে গ্রহণ করা যেতে পারে বর্জন করাও যেতে পারে আর যদি না মিলে তাহলে সরাসরি বর্জন এবং এই বিষয়ে শুধু আসবাব ও কেন্দ্রিক খুব বেশি গ্রন্থ রচিত হয়নি তফসিরগুলোতে পাওয়া যায় সেটাকেই যদি বেছে নিয়ে গ্রন্থকেন্দ্রিক করা হতো তাহলে আমরা উপকৃত হতে পারতাম আরও অনেক বেশি আবুল্লাহ ইসলাম খান্দির রহমতুল্লাহ আলী বাহুলু মেয়েটা এগুলো এনেছেন তৎকালীন সময়ে যারা তফসিল করেছেন তাদের একটা অংশই ছিল সাহাবি নজরুল বর্ণনা করা এবং ইশতেহার দিয়ে না সনদের মাধ্যমে সাহাবি অথবা তাহাবি থেকে অনেক পরে এসে ইমাম ওয়াহিদি রাহমাহুল্লাহ একটি গ্রন্থ লেখেছেন নাম দিয়েছেন আসফাক নিসুল এরপরে জালাল উদ্দিন সৈত রাহমতুল্লাহ আলমী আরেকটি গ্রন্থ লিখেছেন এটাই এখন বেশি প্রসিদ্ধ লোভাবন্ন কুলফি আসমাবে নজুল এরপরে আরও অনেক গ্রন্থ লিখিত হয়েছে সে যাই হোক তাহলে সব নজরুলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এখানে সেখানে পেয়ে গেলেই কিন্তু সেটা বলা যাবে না অথেন্টিক গ্রহণযোগ্য কোনো সূত্রের দিয়ে যদি কেউ বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে আচ্ছা এখন আসুন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে এটা আরবির জন্য একটু প্রযোজ্য বাংলা তো আমরা সেটাকে ট্রান্সফার করে দিতে পারি কিন্তু হুবহু সম্ভব না যে এই নুজুলটা বোঝার জন্য কোন শব্দগুলি প্রযোজ্য সেখানে বলতে গিয়ে বলছেন এক নম্বর হচ্ছে যে এটা এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ স্পষ্ট থাকতে হবে যে এই আয়াতটি নাজিল হওয়ার কারণ ছিল এই অথবা একটি ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে বর্ণনাকারী সেই ঘটনাটি বর্ণনা করার পর বলছেন ফা নাজিল হল যেমন আমরা উপর বর্ণনা করেছি বর্ণাকারী বলেছেন যে রসুল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাঝখানে অতপর আল্লাহ পাক নাজিল করেছেন তাহলে বুঝা গেল ঘটনার সাথে আয়াতের সরাসরি সম্পর্ক এটা হলো ডাইরেক্ট আরও একটি উপায় হতে পারে সেটা হলো এই যে যিনি বর্ণনা করছেন তিনি এমনভাবে বর্ণনা করছেন যে এটা কারণ হিসাবে গ্রহণ করা যেতে পারে সুপ্রিয় দর্শক বলতে না বলতেই কিন্তু আমরা বিরতিতে চলে এসেছি বাকি অংশ আমরা বিরতির পরেই শুনব আশা করছি ফিরে এসে আপনাদেরকে আমাদের সাথে পাব ভালো থাকব অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্ম কে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 অথবা একটি ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে বর্ণনাকারী সেই ঘটনাটি বর্ণনা করার পর বলছেন ফা নাজিল এর পরেই যেমন আমরা উপর বর্ণা করেছি বর্ণাকারী বলেছেন যে রসুল করা হয়েছে মাঝখানে অতপর আল্লাহ পাক নাজিল করেছেন তাহলে বোঝা গেল ঘটনার সাথে আয়াতের সরাসরি সম্পর্ক এটা হলো ডাইরেক্ট আরো একটি উপায় হতে পারে সেটা হলো এই যে যিনি বর্ণনা করছেন তিনি এমনভাবে বর্ণনা করছেন যে এটা কারণ হিসাবে গ্রহণ করা যেতে পারে যেমন বলছে আহত হাদিহিল আয়া নাজ আমি মনে করছি যে এই আয়াটি এই কারণে নাজিল হয়েছে সুপ্রিয় দর্শক যে সৌবে নজুল যখন বর্ণিত হয় তখন সেটা কিভাবে বর্ণনা হবে একটি পদ্ধতি আমরা বলেছি যে সেখানে বর্ণনাকারী পরিষ্কার ভাষায় বলে দেবেন যে এই ঘটনাটি এই আয়াতের স্বভাবের হচ্ছে এই স্পষ্ট দ্বিতীয় যেটা পদ্ধতি আছে সেটা হলো এই যে তিনি বলবেন আমার মনে হয় এ কারণে আয়াতটি নাজিল হয়েছেন অথবা তিনি বলবেন যে আমার ধারণা মতে আয়াতটি এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে আচ্ছা এই ব্যাপারে আমরা একটা উদাহরণ পেশ করি তাহলে জিনিসটি আরও কি হবে ক্লিয়ার হবে না একবার একটা ঘটনা ঘটল সেই ঘটনাটা ছিল জুবাইর আল আনসারি জুবাইর রিয়াহু তালাহু একজন আনসারি ব্যক্তির মাঝে একটু ঝগড়া হয়ে গেল ঝগড়াটা ছিল যে তাদের দুজনেরই কৃষি জমি ছিল কৃষি জমিতে তারা পানি দিত এই পানি সিঞ্চন করা নিয়ে তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেল বিষয়টি নিয়ে তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খেদমতে কি হলেন উপস্থিত হলেন উপস্থিত হইতে বিষয়টি নবীজি সাল্লাহ আলিহসাল্লামকে কি করলেন জানালেন দু উভয় জানালেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহর নির্দেশ তাদের মধ্যে কি করলেন প্রয়োগ করলেন যেই নির্দেশটি আনসারী ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারেনি তিনি বলছিলেন হাজা জুবাইর কেজু জুবাইর তোমার জমিতে পানি সিঞ্চন করার পর ওই আনসারের জমিতে নালা তৈরি করে দিও সেখান থেকে যেন সে আনসারের জমিতেও কি হয় পানি চায় তখন আনসারই নিজের একটু বিরক্তি প্রকাশ করেছিল আর তাই তাৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে আয়াত না ছিল আর কি ছিল কঠোর ভাষায় আল্লাহ রবীন্দ্রনা তারা আপনাকে হাকিম হিসাবে বিচারক হিসাবে না মানে ঘোষণা না করে কিসের ফিম আশা যারা না হ যে বিষয়টিতে তারা বিতর্কে জড়িয়ে পড়েছে যে বিষয়টি নিয়ে তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে আপনি যে ফেসলা দেবেন সেই ফেসলার ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম বিরক্তি বা অস্থিরতা থাকতে পারবেন না সিদ্ধান্ত দিয়েছেন তার মানে সর্বান্ত করণে তার মানে সন্তুষ্টের সিদ্ধান্ত করে নেওয়াই হচ্ছে পক্ষে আসুক বা বিপক্ষে নিজের জন্য সেটা সফল হোক বা না হোক রসুলের নির্দেশ এটি বড় কথা শেষ নয় এবং পরিপূর্ণভাবে রসুলের সামনে নিজেকে সমর্পণ করে দিতে হবে রসুলের সামনে মানে সামনে আল্লাহর নির্দেশে দিয়ে থাকেন আল্লাহ রাবুল আলমিন কখনো সেই নির্দেশ দেন ডাইরেক্টলি আবার কখনো আল্লাহ সেই নির্দেশ আছে আল্লাহর রসুলের কাছে ওয়াহির মাধ্যমে গোপনে রসুলের নির্দেশের সামনে কারো মাথা তোলার অধিকার নেই রেসল যে নির্দেশ দিবেন সর্বান্তকরণে বিনা প্রাক্য ব্যয়ে সেটা মেনে নিতে হবে সুপ্রিয় দর্শক আজ আমাদের কেন এই দৈন্যদশা কেন আজ আমরা নির্যাতিত সারা বিশ্বব্যাপী সুপ্রিয় দর্শক কারণ ওরা আন তো মানি ওরা আনের হুকুম মানে না রসুলকে মানে কিন্তু রসুলের আদেশ আমরা লঙ্ঘন করে চলেছি কাজেই যা হবার তাই হচ্ছে আয়াতটির দিকে ভাবুন সবে আলোচনা করছে বটে কিন্তু এখানেই আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা হাজার বলছেন এই ঘটনার পর আমার মনে হল যে আমাদের এই বিষয়টিকে কেন্দ্র করেই এই আয়াতটি নাসিল হয়েছে দেখলেন আল্লাহ একবার তিনি সরাসরি কথা বললেন না যে এই ঘটনার পরে আয়াত নাজিল হয়েছে তিনি বললেন আমার মনে হয় এই ঘটনাটা কি কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে এরপর আমরা আরো একটি পয়েন্টের দিকে অগ্রসর হই সেটা হল এই যে কখনো কখনো দেখা যায় যে শানে নজুল বা আসবাব নজুলের শব্দগুলো ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হয় বা বর্ণিত হয় তো সেটা হতে পারে বর্ণনাকারীর কারণে হ্যাঁ সেটা হতে পারে বিভিন্ন আনুষাঙ্গিক প্রয়োজনে তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভিন্নতার কারণে একটা না একটা গ্রহণযোগ্য হবে কোনোটা হয়তো বর্জনযোগ্য হতে পারে আবার যদি প্রয়োজন হয় সেখানে সমন্বয় করাও যেতে পারে তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যেমন নাকি দেখুন বর্ণনাকারী যদি দুর্বল হয় আর সেটা যদি কোনো শক্তিশালী বর্ণনাকারীর সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেব পরিষ্কার কথা সেখানে প্রাধান্য দিতে হবে শক্তিশালী বর্ণনাকারীর দুর্বল বর্ণনাকারী যে কোনো কারণে দুর্বলতার কারণেই তার বক্তব্য দুর্বল হয়ে যায় এখানে বলতেছে রাবি দুর্বল হওয়ার কারণে তার বর্ণনাটাও মধ্যেও কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে فإذا خالفت روايته المقبولين كانت روايته مردوده ग्रहणযোগ্য বর্ণকারীরা আছেন তাদের বর্ণনার সাথে যদি এটা সাংঘর্ষিক হয় তখন দুর্বল রাবীর বর্ণনা কি হবে প্রত্যক্ষত হবে এবং مقبول গ্রহণযোগ্য যারা তাদেরটি গ্রহণযোগ্য হবে যেমন الله من الشیطان الرجیم একশ পনেরো নম্বর আয় আছে এর সাথে হচ্ছে কি পশ্চিম পূর্ব বলো আর পশ্চিম বলো সবটাই আল্লাহরিব যেদিকে ফিরেই তোমরা সালা তাদাই করো মুখ তোমরা ফিরিয়ে নাও সেদিকে আল্লাহ পাক রয়েছে। আল্লাহ আলী আল্লাপাকশস্ত এবং মহা জ্ঞানী সুপ্রিয় দর্শক শেষ হল না কি জন্য এই আয়ত্তুলে আওয়াত করেছে কেন হয়েছে এটা জানতে হবে আমাদের তবে আজকে আর আমরা এটা জানবো ইনশাল্লাহ আগামী পর্বে আজকের সময় শেষ হওয়ার কারণে আমাদেরকে এখানেই ইতি টানতে হচ্ছে আল্লাহবুল আলমেন আমাদের সবাইকে কবুল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনারা আপনাদের এই নিয়ে প্রোগ্রাম আপনারা দেখবেন সেই কামনায় আজ পর্যন্তই ওসলিল্লাহ আলা সঈদনা মুহাম্মদ ওয়াল আলি ওসাহি ওসলিম ওসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাক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 हाथ मानुषि मुखे हसी फ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 আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বিএস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সেফটি বিআইসি পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাট দা পিস টিভি মানবতার সমাধান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 হলে জানতে হবে জানার জন্য আমাদের অনুষ্ঠান বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি